আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি যেগুলো মূলত সহিহ হাদিস সেগুলো অবশ্যই মেনে নিব। সেটা আমার মতের সাথে মিললেও মানতে হবে না মিললেও মানতে হবে। এবং ফিকহি গবেষণায় যত আলেমায়ে কেরাম তারা সকলেই আহলুল হাদিস কেন্দ্রিক ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লা আলিহিহি ইমাম শাহফি রহমতুল্লা আলি ইমাম মালিক রহমতুল্লি আলিহিহি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলি ইমাম সুফিয়ান সাউরির রহমতুল্লা আলি ইমাম আউজাই রহমতুল্লাহ আল্লি যত ফেকি ইমাম ছিলেন আইম্মাই কারাম ছিলেন তারা এরা সকলেই ছিলেন আহলুল হাদিস হাদিস পরিবারের ইমাম এরা এরা হাদিস কেন্দ্রিক গবেষণা করছে এদের প্রত্যেকটা গবেষণা হাদিস কেন্দ্রিক এই জন্য এই মাঝহাব এরা ছিলেন সহিদের হাদিসের পক্ষের শক্তি যুগে যুগে তারা নবিস হাদিসকে শক্ত করে ধরেছিলেন এবং হাদিস কেন্দ্রিক তারা গবেষণা করছেন এই জন্য ফেকি যতগুলো আছে এগুলো সবগুলোই হাদিস কেন্দ্রিক গবেষণা আর হাদিস কেন্দ্রে গবেষণা হওয়ার কারণেই তাদের মধ্যে একতালাফ হয়েছে বিভিন্ন মত আসছে বিভিন্ন রকম আসছে কারণ শুধু সহি হাদিস দিও যদি কেউ ইস্তেহাত করে তাও মত বিভিন্ন রকম হবে যেমন বিগত শতাব্দীর তিনজন বড় ইমাম ছিলেন সারা দুনিয়াতে একজন ইমাম শাহী বিন বাজ রাহমাউল্লাহ একজন ইমাম মোহাম্মদ বিন আল আলু সাহিম আর একজন ইমাম নাসির উদ্দিন আলবানি তিন জনই শহী হাদিস দিয়ে এসতে হাত করছেন গবেষণা করছেন কিন্তু তিনজনের মধ্যে মাসালায় অনেক মাসালায় তিন রকম আছে একতালাফ আছে একই হয় হয়নি কিন্তু সবাই সহি হাদিস কেন্দ্রিকেই গবেষণা করছেন এই হাদিস কেন্দ্রিক গবেষণা করলেই মত ভিন্ন ভিন্ন হবে আর সবার মত যদি একটাই হয় তো বুঝতে হবে গবেষণা করার আগে তারা সিদ্ধান্ত নিয়ে রাখছে যে ভাই হাদিস যে দিকে যাবে যা আমাদের সিদ্ধান্ত কিন্তু একটা জি হ্যাঁ মানে বিচার যেদিকে যাবি যখন কিন্তু তালগাছ আমাদের থাকবে বুঝবে যে বুঝতে হবে এটা হাত হয় নাই যদি সবার মত একটাই হয় তাহলে ক্ষেত্রে মত ভিন্ন ভিন্ন হবে এটাই স্বাভাবিক এবং যখনই হাদিস কেন্দ্রিক গবেষণা করবে নবী সাল্লামের হাদিস কেন্দ্রিক তখন মত চারটা পাঁচটা ছয়টা হইতে পারে এখন আমাদের কর্তব্য হল এর মধ্য থেকে যেটা সবচেয়ে সহি সেটা আমল করব কিন্তু বাকি মতগুলাকে আমরা প্রত্যাখ্যান করবো না বা বিরুদ্ধে কিছু বলবো না সেগুলোকে বাতিল করে দিব না কারণ উপমহাদেশের সকল আলমদের গোড়া যিনি শাহিউল্লাহাদেশমতুল্লা হাদিস কেন্দ্রিক গবেষণা করতেন হাদিসের কেন্দ্র গড়ে তুলেছিলেন তিনি দিল্লিতে পরবর্তীতে তাঁ ছাত্ররাই এই উপমহাদেশে মাদ্রাসা করতে। এই উপমহাদেশে আধুনিক যুগে মাদ্রাসার ভিত্তি হলো কলকাতা আলিয়া মাদ্রাসা সতেরোশো সালে এই উপমহাদেশে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আনুষ্ঠানিক মাদ্রাসা এর আগে ছিল সেগুলো হলো ব্যক্তি কেন্দ্রিক মাদ্রাসা মানে এক জায়গায় একজন মহাদ্রেশ থাকতেন তিনি হাদিস পড়াতেন আরেক জায়গায় একজন মুফাদ সাহেব থাকতেন তিনি তাফসির পড়াতেন বিভিন্ন জায়গায় ওলা মাইকার থাকতেন ছাত্ররা গিয়ে গিয়ে তাদের কাছে পড়তেন কিন্তু সর্বপ্রথম সব সাবজেক্ট একসাথে এক জায়গায় এটা নিয়ে আসছেন মোল্লা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলী তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সতেরোশো সালে এই কলকাতাতেই উপমহাদেশের প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তো সেখানে তার উস্তাদ ছিলেন মোল্লা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলী যেটা দার্সে নিজামই বলা হয় যে মোল্লা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলী তিনি একটা সিলেবাস প্রণয়ন করছিলেন বর্তমানে এই বাংলাদেশ ভারত পাকিস্তানে যত আলিয়া কৌমি যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা সিলেবাসের গোড়া হলো এই দার্সে নিজাম মোল্লা নিজামুদ্দিন রহমতুল্লাহ প্রণীত এই সিলেবাসটাই হল এখনও পর্যন্ত এটাই চলতেছে এই উপমহাদেশে তো ওই নিজামুদ্দিন রহমতুল্লাহ আলের সিলেবাসটা কার্যকর করে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলের সরাসরি ছাত্র মোল্লা মাজদিন রহমতুল্লাহ তিনি এই কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন একটা এখনও বাংলাদেশে আলিয়া কমি সব মাদ্রাসায় আছে তখন মোল্লা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলী তিনি এই হাদিসের কিতাবটার সাথে আরও কিছু হাদিসের কিতাব তিনি সিলেবাসভুক্ত করেন তিনি সর্বপ্রথম কলকাতা আলিয়া মাদ্রাসায় এই সহি আল বুখারি সোহি মুসলিম তারপরে জামিয়া তির মিজি সুনানা আবুদাউ সুনান আনাসাই সুনান ইবনে মাজা এই ছয়টা কিতাবকে তিনি বাসাই করছেন বাসাই করে এই কলকাতা আলিয়া মাদ্রাসাতে প্রথম পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেন পরবর্তীতে এই কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে প্রায় নব্বই বছর পরে দারুল আলম দেওয়ন প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছেষট্টি সাল আর সতেরোশো আশিতে হইল কলকাতা আলিয়া কলকাতা আলিয়ার সিলেবাসের অনুকরণেই হবু সিলেবাস দিয়ে দারুল দেওবন প্রতিষ্ঠিত হয় তখন ওই দারুল দেওবন্দেও এই মোল্লাদিন রহমতুল্লাহ যে ছয়টা কিতাবকে একত্রিত করে কলকাতা আলিয়ায় পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত করেন দারুল উলুম দেওবন্দ ঠিক ওই ছয়টা কিতাবকে তারা দাওরাই হাদিসের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন অর্থাৎ এই উপমহাদেশটা তখন হাদিস কেন্দ্রিক গবেষণা চালু হয় এই জন্য আইজু আলহামদুলিল্লাহ এই উপমহাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আলিয়া কৌমি যত রকমের মাদ্রাসা আছে সব মাদ্রাসায় হাদিস কেন্দ্রিক গবেষণা হাদিস কেন্দ্রিক পড়াশোনা এখন অব্যাহত আছে সর্বশেষ আমরা ইমাম অকি রহমতুল্লা একটা কথা দিয়ে আজকের খুব আলোচনা শেষ করব। ইমাম ওয়কি হলেন ইমাম শাহফি রহমতুল্লাহের উস্তাদ তিনি বলেন মান তলাব আল হাদিসবা হাদিস বেদাতি সিনার পদ্ধতি তিনি বলছেন যে ব্যক্তি হাদিসটা আবার কিছু মানুষ আছে তার নিজের মতষ্ঠিত করার জন্য হাদিস অনুসন্ধান করে এরা হলুবাহ আলাহুম ও মা আলাহিম যারা আহলুসুন্না তারা হাদিস তার মতের পক্ষে গেলেও গ্রহণ করে বিপক্ষে গেলেও গ্রহণ করে ও আহলুল বেদা মা লুম যারা আহলুল বেদা তারা হাদিস তাদের পক্ষে পাইলে গ্রহণ করে বিপক্ষে হইলে হাদিস এটাকে গ্রহণ করে না এটা সহি হলেও বাদ দিয়ে দেয় আল্লাহ সুবান তাল্লাহ আমাদের সবাইকে নবী সাল সালামের হাদিসগুলোকে গ্রহণ করা তৌফিক দান করুন হাদিসের আমল করা তৌফিক দান করুন হাদিসের প্রচার প্রসার করা তৌফিক দান করুন মনকে হাদিসদের থেকে আল্লাপাক এই জাতিকে হেফাজত করুন আমিন এর আলমিন সুবাহ কাল হমদিকা শাল ইনতা